আলহামদুলিল্লাহিয়া ও সঈদিন আজমাইন আলহামদুলিল্লাহ আজকে আমাদের তফসিল শুরু হবে সুর আলমাঈদার পনেরো নম্বর আয়াত থেকে আল্লাহ সুরামায় আহলে কিতাব সম্পর্কে অনেক কথাবার্তা আলোচনা করেছেন বিশেষ করে বনি ইসরা সম্পর্কে তিনি সৎ করছেন হে কিতাবুনা তোমাদের কাছে আমাদের রাসুল এসেছে ইবাইনুলাল কিতাব তোমাদের কাছে খোলাসা করে বয়ান করে দেন পরিষ্কার করে বয়ান করে দেন ওই সমস্ত জিনিসগুলো যেগুলো তোমরা কিতাবের থেকে লুকিয়ে রেখেছিলে আর কতগুলো কি আল্লাহ তালা ইগনোর করেন সেগুলাকে আল্লাহ তালা প্রকাশ করে দিচ্ছেন না কদ যা মিন আল্লাহ নূর উম মু তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর আলো এবং সুস্পষ্ট একটি কিতাব আহ কিতাবের মধ্যে বিশেষ করে ইহিদি সম্প্রদায় বনির সাইডের অনেক লোক মদিনায় ছিল তারা জেনে শূন্য নবী করিম সাল্ল আলামের পরিমান আনতে তারা অস্বীকার করেছে অ্যাভয়েড করার চেষ্টা করেছে আল্লাহ তালা অনেকবার চেষ্টা করেছেন তাদেরকে বোঝানোর জন্য তিনি এস করছেন যে তোমাদের কাছে আমার রাসুল এসেছে প্রকাশ করে দিচ্ছেন যা কিছু কিতাব থেকে তোমরা লুকিয়ে রেখেছ তাহলে বুঝা গেল ইসরাইল ইসরায়েল ওলামারা কিতাবের সবকিছু মানুষকে জানতে দিত সুবিধা সুবিধামত। বিশেষ করে আখের নবী মোহাম্মদ আসার লক্ষণ গুলো তারা আদব প্রকাশ করেনি একদম লুকিয়ে রেখেছে যাতে মানুষ তাদের যারা ধর্মে আছে তারা কেউ যেন এই নবীর হক নবীকে চিনে এদিকে না আসে তো আল্লাহ তালা অনেক কিছু তাদের ফাঁস করে দিয়েছেন তারপরে তিনি বলেছেন আরো কত কিছু ফাঁস করেছে সব তো আমি বলে দিচ্ছি না তোমরা অনেক কিছু অপকর্ম করেছ অনেক কিছু লুকিয়েছ অনেক কিছু পরিবর্তন করেছ আল্লাহ তালার সঙ্গে অনেক সীমালঙ্ঘন করেছ নবীর সঙ্গে করেছ সব তো বলা হচ্ছে না এখন যাই বলা হয়েছে এতটুকুনি যথেষ্ট তোমাদের জন্য যে তোমাদের কিতাব আর তোমাদের দিন ধর্মের মধ্যে অনেক বিকৃতি সাধন হয়েছে অনেক রকমের পরিবর্তন করে ফেলেছ তোমরা অনেক কিছু হককে লুকিয়ে ফেলেছ এই দিন ধরে আর আল্লাহর কাছে যাওয়ার কোনো উপায় তোমাদের নেই এখন এই যে কিতাব আমি পাঠিয়েছি আখের নবীকে দিয়ে এই কিতাবকে গ্রহণ করো কদে যা নুরু কিতাব তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে কোন আন্ত মানুষকে আলোকিত করে দিতে নূরানি করে দিতে অন্ধকার দূর করে দিতে কারণ ইসলাম হচ্ছে নূর আর ইসলাম ছাড়া বাকি যা কিছু আছে আল্লাহ কিবির এই কিতাবটা একেবারে সুস্পষ্ট এর মধ্যে কোন জোড়াতালি লুকানোর কোন সুযোগ নেই সব কথাকে আল্লাহ তালা খলাসা করে দিয়েছেন এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বলা ছেড়ে দেয়নি ইগনোর করিনি জরুরি কথা সব বলা হয়ে গেছে এই কিতাব তোমাদের কাছে এসেছে এই সুস্পষ্ট কিতাবকে অনুসরণ করো এর মধ্যে অনুসরণ করলে কি হবে জানো ইয়াহদি বিসালাম এই কিতাব দ্বারা আল্লাহ তালা হেদায়ত দেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় সে রাস্তায় চলতে চায় আল্লাহ তাদেরকে সুবুল পৌঁছিয়ে দেবেন জানলাতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা এই সেরাত মুস্তাকিম সেটাই হচ্ছে সালাম, এই কোরআন কে অনুসরণ করলেই একমাত্র সেই রাস্তায় যাওয়া যাবে আর কেউ যদি এই কোরআন কে অনুসরণ না করে তাহলে এই নিরাপত্তা রাস্তা মিস করে ফেলবে এই নিতে চাইব না সেখানে আমাদের কপালে কেন হেদায়ত থাকবে আবার বলছেন আল্লাহ যে এই কোরআন কি করে অন্ধকার থেকে বের করে আনে কোথায় নিয়ে যায় নূরের কাছে নিয়ে যায় আলোর কাছে নিয়ে যায় কোরআন সারা জীবনটা কি অন্ধকারে পরিপূর্ণ কোনো নূর নাই তার জীবনে কোনো আলো নেই সে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে বেঈদ নিহি আল্লাহ তালার হুকুম লাগবে এই জন্য কোরআন পড়লেও আল্লাহ তালা মেহরবানি করে দিতে হবে হেদায়ত আল্লাহর কাছে চাইতে হবে তাই না আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন হুদাল্লিন মুস্তাক মুিদের জন্য মানুষের জন্য হুদাল্লিন হেদায়ত কোরআন পড়লে তো হেদায়ত পাওয়া যাবে শুধু পড়লেই পাওয়া যাবে না কাছে চাইতে হবে এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা চাই কোন আয়াতের মধ্যে কোরআন পড়ি আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাদেরকে সেরত মুস্তাকিমের রাস্তায় চালান দুই দোনোটা করতে হবে কোরআন পড়তে হবে বুঝতে হবে আর হেদায়ত্তাকিম হেদেন মুস্তাকিম কিন্তু যেটা হুদল লিনাস যেটা পড়লে হেদায়াত পাওয়া যাবে সেটা পড়ে না তাহলে হেদায়ত পাবে আর কেউ যদি শুধু পড়ে আমি খুব পড়ালেখা বড় স্কলার হয়ে যাবো আল্লাহর কাছে না আল্লাহর কাছে হওয়া লাগবে। জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ পারমিশন দিয়ে সেদিকে নিয়ে আসেন আল্লাহর হুকুম লাগবে আল্লাহর পক্ষ থেকে স্যাংশন হওয়া লাগবে এই স্যাংশনের জন্য আমরা দরখাস্ত দিতে হবে খুব মনোযোগ সহকারে যে আল্লাহ আমাদেরকে দেন জিন্দিগি যখন থাকবে এই দোয়ার চর্চা আসে কোরআনের চর্চা আছে তাহলে ইনশাআল্লা সেরাত মুস্তাকিমে এ নিশ্চিন্তে উঠা যাবে হচ্ছে আর সেটাই সেটাই হচ্ছে নিরাপত্তার রাস্তা সেরাতে মুস্তাকিম উঠে কিন্তু আবার গ্যারান্টি নাই শেষ পর্যন্ত চলে যাবেন অনেক যেতে যেতে বিভিন্ন ডাইভার্সনে আসলে কোন রাব ডাইভারসনে চলে যান আবার সেটা দিনে মুশকিল আছে কিন্তু কেউ যদি হেদায়তের রাস্তায় সেরাতে মুস্তাকিম রাস্তায় উঠে গেল উঠে মনে করেন রাস্তায় উঠে গেছি আর পথ হারাবে না এটা মনে করার কোন সুযোগ নাই আপনি এখান থেকে রওনা করে এই মানে উঠলেন যাবেন বার্মিংহাম ম্যানচেস্টার তারপরে অথবা আর ফারদার নর্থে যাবেন কি হবে যদি খেয়াল না করেন তাহলে উঠলেই কালি হবে না একে শেষ পর্যন্ত ঠিক মতো কিনা এটা খেয়াল করতে হবে ঠিক মতো রাখার জন্য আল্লাহ তালা কাছে ট্রফিক চাইতে হবে এই জন্য এদিনা সুরাত যখন সুরাফাতে হাতে আছে এটার অর্থ তাফসিল করতে গেলে বলেছেন এখানে দুইটা দরখাস্ত আছে একটা তো যে মোটেই আসেন এই রাস্তায় তাকে আনার জন্য আল্লাহ আল্লাহ আমাকে হেদায়তের রাস্তা নিয়ে আসেন আর যাকে নিয়ে আসছেন তিনি মোটামুটি হেদায়তের রাস্তায় এসে গেছেন এখন ওনার যদি বলে যে আমি মোটামুটি সেই আছি নিরাপত্তা আছে কনফিডেন্ট চলে আসে এরকম হলে হবে না তাকে আল্লাহ তালা কাছে সব সময় ভিক্ষা চাইতে হবে চাইতে হবে এই বিপদ কেন তার বিপদের এক দিতে গিয়ে নবী করিম সাল্লাম বলেছেন একটা হাদিস সাহাবা বললেন সাহাবারাবলেন আমরা একবার ওনার পাশে বসা ছিলাম গোল হয়ে তিনি মাটির মধ্যে একটা লাখড়ি নিয়ে ছোট্ট একটা গাছের ডাল নিয়ে লম্বা সোজা একটা টান দিলেন একদম লম্বা লম্বা টান দিলেন বললেন হাদ মু একদম সোজা এটা হচ্ছে আল্লাহ আেরত আল মুস্তাকিম এরপরে কি করলেন এই রাস্তা থেকে লাঠিটা দিয়ে ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে অনেকগুলো ডাইভারশন বিকল্প রাস্তা তৈরি করে ফেললেন আর বললাম যে এই বিকল্প রাস্তাগুলো শয়তানের রাস্তা শয়তান বহু রাস্তা খাড়া করে রেখেছে ডেকে নিয়ে যাওয়ার জন্য আর প্রত্যেকটি রাস্তার মুখে পর্দা দেওয়া আছে ভিতরে সুরঙ্গ আছে ওই রাস্তা দিয়ে ডাইভার্ট হয়ে যাওয়া প্রত্যেকটি রাস্তার একটু গেলেই এই পাশে ওই পাশে সুরঙ্গ টানেল ডাইভার্সন মুখে পর্দা লাগানো আছে শয়তান ওই প্রত্যেকটি রাস্তার মুখে মুখে বসে থাকে এক একটা শয়তান আর বলে শোনো তুমি সেরাতে মুস্তাকিমে যাবা এদিকে আসো এদিকে আসো এখানে অনেক বেশি সুবিধা আছে সেরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য এখানে অনেক কিছু পাবা নবী করিম সাল্লাহাম বললেন যে ব্যক্তি উঁকি দিবে ঝুঁকি দিবে দেখার জন্য তার কথা শুনবে সেই ব্যক্তি তার প্রলোভনে পড়ে যাবে এবং সেরাতে মুস্তাকিমকে মিস করে ফেলবে এই জন্য সেরাতে মুস্তাকিম উঠলে কোনো নিরাপত্তা নাই যে আপনি পৌঁছে দেবেন আল্লাহ চাইতে হবে হাদিস দিয়ে জীবন অনুসরণ করে ইসলামকে জেনে মেনে মেনে পালন করে করে আল্লাহ কাছে করতে করতে জীবনটা কাটাতে হবে কোন দিন নিরাপত্তা আছে যে আমার কোনো চিন্তা নাই আমি যথেষ্ট শিখে ফেলছি যথেষ্টটা এমন করে ফেলেছি আর কোন অসুবিধা নাই এরকম কারো জীবনে আসবে শেষ মুহূর্তে মহতের সময় ফাইনাল চেষ্টা শয়তানের মৌতের সময় থাকে কি বলে এত দিন যে আল্লাহকে বিশ্বাস করলো আল্লাহকে দেখেছ না তা তো দেখিনি যে বিশ্বাস করল কেমনি কোন কষ্ট হচ্ছে রুহ সাকারাত শুরু হয়ে গেছে এই সময় সে এই সমস্যা প্রশ্ন করতেছে এগুলো চিন্তা করা শুধু থাকে নাকি মানুষের বেসার আমনি পেরে সব বারে না প্রমাণটা মনে নাই তো প্রমাণ না নি এরকম একটা ভুল ধারণার উপরে মরবা খামাকা বিশ্বাসের মধ্যে টনক নড়িয়ে দেয় সে কি করে দেয় তারপর দেখাবো এইরকম কিছু ভেলকি মারা কিছু দেখাবে দেখিয়ে দেখিয়ে মানুষকে কনফিউজ করার জন্য ফাইনাল চেষ্টা নিবে কাজে কার জন্য গ্যারান্টি আছে বলেন দেখি গ্যারান্টি আছে কারোর জন্য। কারোর জন্য গ্যারান্টি নাই এই জন্য আল্লাহ তাল কাছে এই গ্যারান্টি পাওয়ার জন্য চাওয়ার জন্য রসুল দোয়া শিখিয়েছেন আল্লাহ এর মধ্যে এই দোয়াটার মধ্যে একটি লাইন আছে বাউদিকা আইন খাবনীয় মাউত। আল্লাহ আপনার কাছে আমি পানা চাই হাম্বাল রহমতুল্লাহ আলাই ইকালের সময় প্রেশান হয়ে গেছেন। মূর্ছা যান মানে ফিট হয়ে যান আবার পানি দিলে আবার একটু পানি টানি দিলে একটু ঘুষ আসে আবার হুঁশ হয়ে যান তেরুন করতে করতে একবার তিনি বলতেছেন লাবাদা এখনো না না। এই কথা বলে ফেললেন ফেললেন তখন একটু ভালো করে হুঁশ এসেছে আবার ছেলে জিজ্ঞেস বাবা আপনি কি বললেন লাবাদ লাবাদ এখনো না এখনো না কি বললেন এটা তো বলেছিলাম আমার কাছে শয়তান এসে বললো আহমাদ তুমি আমার হাত থেকে ছুটে গেলে আমি তোমাকে কিছু করতে পারলাম না এই কথার মধ্যে শয়তানের আফসুস বুঝা যায় তাই না কিন্তু আসলে শুধু আফসুস না অন্য কিছু আছে অন্য কিছু কি আছে বলেন তো দেখি হ্যাঁ অনেকে বুঝেছেন মাসা আল্লাহ তাকে কনফিডেন্স দিচ্ছে যে আহমদ মনে করবেন আমি তো মোটামুটি টিকে গেছি দেখা যায় আমার চিন্তা নাই সে আমার কাছে কিছু করতে পারে না কোনো চিন্তা নাই ভরসা সৃষ্টি হয়ে গেল টাকা বড় চলে আসতে পারে যে আমি কি কম না আমি এত বড় ইমাম এত বড় কিছু আমার সয়ান আমাকে কিছু করতে পারেনি এই ধরনের ভাব চলে আসলে ধোকা দেওয়ার জন্য দেখেছেন আল্লাহ আকবর এন এই পরীক্ষায় ইমাম আহমদের হাম্বল আল্লাহ তালা ওনাকে পাশ করে দিয়েছেন আমাদের কি উপায় হবে কোন তরীক্ষাতে সে আমাদেরকে আসবে ধোকা দিতে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পার্কিং সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্সেল সালমার ডিজাইনার আবহা হাউস ওয়ান এইট হোয়াইট চ্যাপল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে ইমাম কিভাবে আর তখন সে বলে বের হয়ে যাচ্ছি তলাকা আপনার কথা মেনে বের হয়ে গেলাম বের হয়ে যাব। এখান এখন সে কি করতে চায় কথা বলে ইমাম তাই মিয়া আপনি কত বড় শেখ জানেন আপনার কথা আমি শুনতে বাধ্য হলাম কিছু করার নাই আপনার কত পাওয়ার হয়ে গেছে আল্লাহর দুঃশ্মন আল্লাহর কথা হুকুম মেনে এখান থেকে বাইর হন আল্লাহ কি আমি কি আমাদের লোকেরাতে বলতে আরে কত বড় বুজুর্গ বুজুর্গ সাহেব নিজেকে কত বড় বুজুর্গ মনে করে বসে আসেনের ধোকা এরকম উঠছে বসে গেছি নিশ্চিন্তে চলে যাবো চোখ বন্ধ করে আল্লাহ তালা কাছে সবসময় দরখাস্ত দিতে হবে আল্লাহ মুহাবার রহমা ইন্দ এভাবে আল্লাহকে যাওয়া দরখাস্ত দিতে হবে কেউ যদি এই দিনের পথে চলে হেদায়তের পথে আসে কোরআনের পথে আসে তাহলে কোরআন তাকে আল্লাহ পক্ষ থেকে তার জন্য ব্যবস্থা করবে তাকে হেদায় দিয়ে দেবে সেরাতিমের দিকে নিশ্চয়ই এই কোরআন হেদায়ত দেয় ওই রাস্তার দিকে যে রাস্তাটা একদম সোজা জান্নাতের দিকে চলে গেছে আর মমিনে সুসংবাদ দেয় এই জন্য আমাদেরকে কোরআন এক মহাব্বতহামদুলিল্লাহ এই যে অন্তত আপনারা প্রতি সপ্তাহে বসেন কোরআন শুনতে আসেন এটা একটা মহাব্বতের লক্ষণ আল্লাহ তালা কবুল করুন অনেক মানুষকে আল্লাহ এই মহাব্বতটা দেয়নি নিজেরা কোরআনের মাদলিসে আসা কোরআন শুনতে আসা তাহলে তাদের উপরে প্রশান্তি নাজিল করে দেন ঘরে অশান্তি চলে আসেন কোরআনের মাহফিল আল্লাহ শান্তি দিয়ে দিবেন আল্লাহ রহমান তাদেরকে ঢেকে ফেলে রহমত দেখা যায় দেখছেন নাকি এইভাবে এই চোখ দিয়ে দেখার কথা না কিন্তু নবী করিম সাল্লা হাজি কে বিশ্বাস করবেন না করবেন না বিশ্বাস যদি করেন গাছিয়া তুমুর রহমা আল্লাহ রহমত এখন আমাদেরকে ঢেকে ফেলেছে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ ফেরেজ তারা চতুর্দিক থেকে বেষ্টনী করে এখন দাঁড়িয়ে আছে দেখা যায় একজন তো দেখি না কিন্তু আল্লাহ নবী অসত্য কথা বলেছেন অবশ্যই আর আল্লাহর কাছে যে ফেরোস্তারা আছে সম্মানিত ফেরোস্তারা মালাইকাত মু তাদের সামনে তাদের সঙ্গে আল্লাহ ইকরনের মহাবৎ কথা গর্ব ভরে আলোচনা করছেন ভাইকো এই মুসলমানের দিনে আল্লাহ কোরআন মহাব্বত দিলে তাদের জন্য এত বড় নিয়ামত আছে আর যারা এই কোরআন মিস করছে তারা কি কি যে নিয়ামত মিস করছে আল্লাহ রব এরপর বলছেন নিশ্চয়ই কুফরি করল ওই লোকগুলো যারা বললো মাসিহ ইবনু মারিয়াম তিনি হচ্ছেন আল্লাহ হচ্ছেন আল মাসি মারিয়ামের ছেলে ইসা হচ্ছেন আল্লাহর এই কথা যারা বললো তারা কি করলো কুফুরি করে ফেলল এটা একটা কুফুরি কালাম আল্লাহ সন্তান হইলে তো তার অনেক পাওয়ার থাকার কথা তার তো আর কেন তার উপরে তো আর কেউ কিছু করতে পারে না কিন্তু আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ তালা যদি চান এই মাসিক কে ইসা আলাই সাল্লামকে মারি আমার ছেলেকে এবং মাকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে যদি আল্লাহ তালা চান হালাক করে দিবেন মৌ দিয়ে দিবেন বা ধ্বংস করে দিবেন কে আছে কার হাতে ক্ষমতা আছে রক্ষা করার ইজা আল্লাহ পারবেন নিজেকে রক্ষা করতে কোন নবী পারবেন পারবেন নিজেকে রক্ষা করতে না কে পারবে রক্ষা করতে আল্লাহ স্বয়ং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কে আল্লাহ বলছেন আপনি বলেন যে আমি আমার নিজের জন্য কোনো ভালো মন্দ ক্ষতি উপকার কোনোটাই আমার হাতে পাওয়ার নাই আমার আল্লাহ যা চান তাই হবে সমস্ত ইচ্ছা ইতিয়ার অধিকার ক্ষমতা কার হাতে আল্লাহ তালার হাতে এই জন্য যারা ঈশা আল্লাহ সালামকে আল্লাহ বানিয়ে ফেললো তারা শরেক করে ফেললো কুফরি করে ফেললো তারা দিনকে হারিয়ে ফেললো আর যা কিছু আল্লাহর হাতে সবার সবার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ দুনিয়ার মালিক আসমানের মালিক সমস্ত মখলুকাতের মূল ক্ষমতা কর্তৃত্ব আল্লাহ তালার হাতে আর কারো হাতে কোনো নবীর হাতে নেই কোনো নবীর কোন দরবেশের হাতে নেই সমস্ত ক্ষমতা নেই তিনি যা চান তা সৃষ্টি করেন তো আল্লাহ সন্তান কেন বানিয়েছে যে পিতা ছাড়া সৃষ্টি হয়েছে তার মানে সামথিং গাড়ি। নট নর্মাল কাজে এটাই একটা প্রমাণ তাদের কাছে যে তিনি আল্লাহ সন্তান আল্লাহ তালা তিনি যা চান তাই সৃষ্টি করেন তিনি বললে কি হয়ে যায় ভাইয়া হয়ে যায় তো পিতা ছাড়া সৃষ্টি হয়েছে এই জন্য তিনি আল্লাহর সন্তান হয়ে গেলেন তো আজম আল্লাহ তো মা বাবা কিছু ছাড়া সৃষ্টি হয়েছে তিনি কি হবেন এখন তিনি তো আরো বড় কিছু হওয়ার কথা আল্লাহ তালা আয়তে বলেছেন তোমরা ঈশা আল্লাহ সালামকে পিতা সার সৃষ্টি হওয়ার কারণে মনে করে ফেললা তিনি আল্লাহ তিনি আল্লাহ হয়ে গেলেন তো আল্লাহ তালা যদি তো মা আছে বাবা নাই একজন তো আছে আর তো মা আল্লাহ তো মা বাবা কোনটাই নাই তাকে যদি তিনি সৃষ্টি করতে পারেন ঈশা আল্লাহ সাল্লামকে বাবা সাজ সৃষ্টি করতে আল্লাহর এত কষ্ট হবে কেন যুক্তিটা কেমন অনেক শক্তিশালী এখন আল্লাহ তালা বলছেন যে ইহুদি এবং নাসারাগণ তারা আরেকটা দাবি করলো যে আমরা হচ্ছি আল্লাহ তালার সন্তান এবং তার আপন জন প্রিয় জন আমরা সাধারণ মানুষের মত এইরকম কোন মানুষ না। আল্লাহর সন্তান তো সন্তান বলতে অবশ্যই ইসা আল্লাহামের মতো মনে করে না। এটা আরেক ক্যাটাগরি সন্তান মনে করে আর কি কিন্তু ভেরি স্পেশাল রিলেশনশিপ ওই তাল্লা তারা মনে করে আর বাকি হিউম্যান মানুষ আছে অন্য অন্য ধর্মের তারা অন্য কিছু আর এই দুই জাত আল্লাহর ইহুদের তা মনে করে না তারা মনে করে এরা আউট আর খ্রিস্টানরা মনে করে ইহুদেরাও আউট তারাই একমাত্র আসন আল্লাহতালা সেই কথা প্রসঙ্গে বলছেন তোমরা যদি আল্লাহর একেবারে প্রিয়জন হও আল্লাহর সন্তানের মত হয়ে যাও তাহলে আল্লাহ তোমাদের গুণা দ্বারা তোমাদেরকে শাস্তি দেন কেন দুনিয়ার মধ্যে গুনার জন্য তো অনেক মানুষ শাস্তি পায় পায় কিনা আমরাও তোমাদের মধ্যে গুণার জন্য শাস্তি পেয়ে যাই ইহুদিনা ছাড়া অন্য জাতিরাও তাদের গুনার জন্য মাঝে মধ্যে দুনিয়াতে শাস্তি পেয়ে যায় যে আপন জন হলে তোমরা তো আল্লাহ তো তোমাদের প্রশ্ন দেওয়ার কথা ছিল সব সময় তো তোমাদের গুণার্জন আল্লাহর এত প্রিয় হয়ে গেলে খালাক বরঞ্চ সত্য কথা তোমরা বুঝা দরকার স্বীকার করা দরকার আল্লাহ যেভাবে অন্য মানুষকে সৃষ্টি করেছেন সেইরকম মানুষই তোমরা তোমরা আর স্পেশাল কিছু না আমরা সবাই মানুষ আর মাটি দ্বারা তৈরি হয়েছে আর দুনিয়ার কোন মানুষ অন্য কিছু দ্বারা তৈরি হয়েছে একই মর্যাদা ইয়াশা উমাই আশা যাকে চান তিনি শাস্তি দান করেন যাকে যাকে চান তিনি ক্ষমা করে দেন যাকে চান তিনি শাস্তি দান করেন তা আমরা সবাই আল্লাহ কাছে ক্ষমা ক্ষমা চাইতে হবে যাদেরকে তিনি করে দেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই আর আল্লাহ যাকে চান শাস্তি দান করেন আমরা আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে প্রটেকশন চাইতে হবে যাদেরকে তিনি শাস্তি দেবেন তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন কাজেই আমি অমুক অলি আল্লাহর বংশধর আমি আল্লাহ নবীর বংশধর এই বংশের উচিলে পার হওয়া যাবে কি আমাদের দিন না কোনটাই পার হওয়া যাবে না জমিনের সমস্ত ক্ষমতার কর্তৃত্ব দুনিয়ার মানুষ কি সবাই বিশ্বাস করে সমস্ত ক্ষমতা আল্লাহর জন্য ক্ষমতা নিজে পাওয়ার জন্য কি চেষ্টা করে মানুষ বলেন তো আর একবার পাওয়ার পর আর মনে চায় কনফার্ম করার জন্য আজীবন থাকার জন্য পাকাপোক্ত করার জন্য কি চেষ্টা মানুষের কত মানুষকে মারতে হবে মার কি জুলুম করতে হবে কর আমার ক্ষমতাটা পাকাপোক্ত থাকতে চাই রাখতে চাই যদি মানুষ জানতো যে ক্ষমতা আল্লাহ তালার হাতে কয়েকদিন দিয়ে আল্লাহ তালা তামসা দেখছেন এমন তাম দেবেন এই ক্ষমতার পুরো হিসাব দার্রা দার্রা করে আল্লাহ তালা কাছে দিতে হবে ওই মাসির আল্লাহর কাছে যেতে হবে যদি না আমি যাবই না দেখি আল্লাহ হিসাব দেবো না আমি এরকম করে এক দেশ থেকে আরেক দেশ চলে যা করে না এরকম করে তো আল্লাহ তালা কাছে এরকম আল্লাহর কাছে যাবো না অন্য জায়গায় চলে যাবো আছে জাগা ও ইলাই হিল আল্লাহর কাছে আসতেই হবে কোথায় যাবা আসতেই হবে তোমাকে আব্বাসমা বলেছেন এটা রসুল নৌমান ইবন আসা বখরা ইবনে আমর ও শাহ ইবনে আদি এই জন লোক আসলো তারা আহলে কিতাবের লোক নবী করিম সাল্লাই সঙ্গে আসলো আলাপ আলোচনা করতে ইসলাম বিষয়ে নবুতের আলাপ আলাপালাচনা করতে আসলো কথাবার্তা বললো তো নবী করিম সালাম তাদেরকে বুঝালেন যে আল্লাহ ওনাকে আখিরি নবী করে পাঠিয়েছেন ও দে আহম ই হাজারাহোম নেমাতাহ আল্লাহর কাছে ডাকলেন যে দেখো তোমরা যদি অন্য দিনের অনুসরণ করো অন্য নবীকে মানো অন্য কিতাবকে ফলো করো এটা যদি ঠিক হয় তাহলে তো আমাকে মানতে হবে আল্লাহ তালা তো আখিরি নবী পাঠিয়ে দিয়েছেন না মানলে তো কুপুরি হয়ে যাবে আর পরিণতি খুবই খারাপ হবে তোমরা কোনো একজন নবীর উম্মত হয়ে এই কাজ করতে পারো না তাদেরকে বুঝালেন বোঝানোর পরে তারা কি বলে জানেন সকাল উমা তু খাও ফেলে মোহাম্মদ মোহাম্মদ এত কি ভয় দেখাবেন আপনি আমাদেরকে না উল্লাহি আহিবা আমরা তো আল্লাহর সন্তান আর তার সবচেয়ে প্রিয়জন জানেন আপনি ঠিক আল্লাহ তালার সঙ্গে সঙ্গে করে দিবে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে পণ্য সামগ্রীতে ওয়ান ওয়ান আবার বলছেন তোমাদের কাছে ওই আগে রসুল আসার পরে ফাতরা হয়ে গেছে মানে লম্বা একটা গ্যাপ হয়ে গেছে লাস্ট রসুলের পরে অনেক লম্বা গ্যাপ হয়ে গিয়েছে এখন একটা সময় হয়ে গেছে নবী পাঠানোর তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি এই রসুলকে পাঠিয়ে দিলাম তোমাদের কাছে কতদিন পরে কতদিনের গ্যাপ হয়েছে নবী করিম সাল্লামের আগে সর্বশেষ রসুল কে ছিলেন এইসা আলা সাল্লাম ওনার তিরোধান হয়ে যায় ওনাকে আল্লাহ নিয়ে যান কতদিনের গ্যাপ ছিল কোন রেওয়া পাঁচশো বছর কোনো কোনো রেওয়ার কোন রেওয়া ছয়শ বছরের দাবার ইঞ্জিলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে মুসা আলাই সালামের ইসা আলা শিক্ষা তাদের তরিকা পালট হয়ে গেছে তাদের হাত দ্বারা বিকৃত হয়ে গেছে আমি দিন পরে তোমাদেরকে এই নবীকে পাঠালাম কেন পাঠাই জানো যাতে তোমরা এই কথা বলতে না পারো কে দিন যে আমরা তো আমাদের পুরনো নবীর অনুসরণ করতে করতে চলে আসছি এরপরে কিছু পরিবর্তন হয়ে গেলে কোন নবী এসেতে আমাদেরকে বলে নাই যে ঈশা আলা টিচিং টা নষ্ট করে ফেলেছ মুসা আলাহিসামের শিক্ষাটা আর নাই এখন এই ফ্রেস খবর নিয়ে তো আর কেউ আসে নাই এই নিয়ে যেতে আল্লাহর কাছে না পারো তোমাদের কাছে ক্লিয়ার দিয়ে আমি নতুন করে তোমরা অভিযোগ না করতে পারো যে আল্লাহ আমাদেরকে সংশোধন করার জন্য সতর্ক করার জন্যে সুসংবাদ দেওয়ার জন্য আর তো কোন নবীর পাঠান নাই মা বাবার বাপদাদার কাছ থেকে যা পেয়েছি তাই ফলো করেছি এই কথা যেন বলতে না পারো আমি আমার দায়িত্ব পালন করেছি তোমরা এবার চিন্তা করে দেখো কি নিয়ে আমার কাছে আসবে তোমাদের কাছে এসে গেছে এবং নাদির আল্লাহকে শুনলে মানলে অনুসরণ করলে সুসংবাদ আছে সে খবর দিতে আর আল্লাহ তালা দিনের দুশ্মনি করলে বিরোধিত করলে এই তরিকায় না চললে কি শাস্তি হবে সে খবর দিয়ে সতর্ক করতে এই নবী এসে গেছেন আল্লা সমস্ত কিছু করতে সক্ষম আল্লাহ সব কিছু করতে আখির নবী পাঠিয়েছেন এই যে আল্লাহ তালা পাঠালেন এই বিষয়ে অনেক খবর আছে ইমাম আহমদিন আহম রহমতুল্লা আলী বয়ান করেছেন যে তিনি বললেন ওয়া ইন্না রীল আমার রব আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে শিখাতে অনেক বিষয়রা তোমরা ভুলে গিয়েছ বা মিস করেছ যেগুলো সম্পর্কে তোমরা অজ্ঞতায় ডুবে আছো আজকে আল্লাহ আমাকে কিছু কথা বলার জন্য যে নির্দেশ দিয়েছেন সেখানে তিনি বলেছেন কুল্লু মাল না হালাল আমি আমার বান্দাকে হালাল তরিকায় যে মাল দেই সেগুলো তো হালাল ওয়াইনি হালাতফা কুল্লাহ আমি সমস্ত মানুষকে সৃষ্টি করেছি হানিফ করে হানিফ হানিফ অর্থ যে সেরে করে না প্রত্যেকটি মানব শিশু নিয়ে জন্মগ্রহণ করে না সেরে ছাড়া জন্মগ্রহণ করে আলাল হানিফ করে না একদম তহিদের ভিত্তিতে তার জন্ম হয় আস্তে আস্তে যখন বড় হয় এই হানিফ ছেলেটাকে হানিফ বাচ্চাকে এখন শয়তান কি করে আস্তে আস্তে আহ আমি হালাল তরিকায় যে মাল দিয়েছি এটাই প্যাট ভরবে না হারাম তরিকা জোগাড় করে দেয় তাদেরকে হারান তরিকায় ইনকাম করে নাকি লোকেরা বহু রাস্তা আছে মানুষ আল্লাহ সঙ্গে সেরেক যোগার করে ফেলে দেব দেবী মূর্তি বানায় যে এগুলো সব আল্লাহ তালার অংশীদার এগুলার কারণে ফসল বেশি হয় আর কারণে বিয়ে শাদি হবে আরটা কারণে ছেলে মেয়ে হবে আল্লাহ তালা দেখলেন যে দুনিয়ার মধ্যে আমি আসার আগে ওনার পৃথিবীতে আসার আগের কথা জমিনের মধ্যে তিনি তাকিয়ে দেখলেন যে একটা আরব আজম সমস্ত জায়গায় এই সমস্ত কুফর অন্যায় অবিচার অনাচার ভর্তি হয়ে গেছে পৃথিবী শুধুমাত্র বনি ইসরায়েলের কিছু লোক লোকের ওরা কাইবনে নাউফল খ্রিস্টান হয়ে গেছিলেন এরকম অল্প কিছু আব্দুল সালামের মতো মদ্দিনায় কিছু এরকম দিনদার অল্প কিছু ইহুদি ছিল এবং খ্রিস্টান ছিলেন যারা মোটামুটি একটুখানি বললেন আপনাকে পরীক্ষা করব আপনার মাধ্যমে দুনিয়ার মানুষকে পরীক্ষা করব আল্লাহ নবীকে কেমনে পরীক্ষা করবেন আমাদেরকে তো পরীক্ষা করবেন বুঝেছি ওনাকে কিভাবে পরীক্ষা করবেন তিনি ঠিক মতো পৌঁছালেন কি না এই দায়িত্ব পালন করছেন কি না বাল্যকা উঞ্জিলা বাল্লক তার হেরবি যা আপনার কাছে পাঠানো হয়েছে সব পৌঁছে এ দেন যদি আপনি ঠিক মতো না পৌঁছান তাহলে আপনার দায়িত্ব পালন করলেন না আল্লাহ তাহলে ওনাকে এই পরীক্ষার মধ্যে ফেলেছেন তিনি যেন দায়িত্ব পালন করেন এই জন্য তিনি খুব পরেশন ছিলেন কত চেষ্টা করেছেন তাই না এবং যখন মানুষ দিনের দিকে আসত না ওনার কত কষ্ট হয়ে যেত চিন্তা করতো যে আহারে আমি কি দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারছি না আমার কোন প্রেজেন্টেশনের অসুবিধার কারণে আমি ঠিক মতো বুঝাইতে না পারার কারণেই কি মানুষ মিস করছে কিনা এটার কষ্ট তিনি খুব ভুগতেন মাঝে মধ্যে আল্লাহ তালা নোটিস করেছেন তা সেরা কাহ্পে এবং অন্য সবাই আল্লাহ তালা বলেছেন আপনি একদম মেরে ফেলবেন মনে হয় এই দুঃখে কষ্টে যে এরা এই কিতাবের প্রতি ইমান আনে না এই পেরেছনে মধ্যে ছিল উনি ওই পরীক্ষা পাশ করেছেন উনি এই তাবলিগের কাজ করেছেন এই জন্য তিনি বিদায় হাতে সময় কি বলেছেন সমস্ত সাহাবিদেরকে সাক্ষী রেখে আল্লাহ হালবাল সাহাবিরা সাক্ষী দাও আমি কি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহর কথা তোমাদের কাছে আপনি পৌঁছে দিয়েছেন অবশ্যই পৌঁছে দিয়েছেন তখন তিনি বললেন আল্লাহ ফসাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন কাজেই ওনাকে আল্লাহ পরীক্ষা করছেন এই নবুতের দায়িত্ব দিয়ে ও আবালি বিকা এবং আপনার মাধ্যমে পৃথিবীর মানুষকে পরীক্ষা করে দেখছি এই কাজ হবে না সমস্ত কিতাবকে যদি নদীর মধ্যে সাগরের মধ্যে নিয়ে জোগাড় করে ফেলে দেয় মনে করেন আল্লাহ মাফ করুন দুনিয়ার কুপুরী শক্তি একমত হয়ে যদি এই কাজ করে যে কোথায় কোথায় কোরআন আছে হাত থেকে সব কেড়ে নিয়ে আস আর এগুলাকে পৃথিবীতে না থাকে এই কাজ তারা যদি অনাহু লাফেজু আমি কোরআনকে নাজির করেছি এটাকে কিভাবে হেফাজত করতে হবে তার দায়িত্ব আমি নিছি আল্লাহ নিজেই হাফেজ তো আল্লাহ হাফেজ হওয়া মানে হেফাজত করা মানুষ একটু হেফাজত করে করার বুকের ভিতরে ঢুকিয়ে কিন্তু আসল হেফাজত তার এই সিস্টেম হেজ করার এই তরিকা পদ্ধতি এই যে সম্ভব আছে এত বড় করে আমাকে পুরো মুখস্থ করে ধরে রাখা এটা আল্লাহ ছাড়া দান না করলে সম্ভব হতো পৃথিবীতে কোন এত বড় কিতাব করে এটু জেড পর্যন্ত করেছে অসম্ভব অসম্ভব এটা সম্ভব হয়েছে আল্লাহ বলছেন যে আনতো আলেকে কিতা মানসুল হুলমা এমন কিতাব পাঠিয়েছেন পানিতে ধুয়ে সাফ করে এটাকে শাস করা যাবে না গায়েব করা যাবে না উঠিয়ে দেওয়া যাবে না থাকেন আর জাগ্রত অবস্থায় থাকেন কিতাব হাফেসের ঘুমাই গেলে তাদের বুকের ভিতরে কোরআন আসে না নাই স্টিল আছে আমার হ্যাঁ কতবার আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন যে আমি এই কোরআন এর দাওয়াত যেন আমি সবাইকে পৌঁছিয়ে দেই এইভাবে অনেক লম্বা কথা হাজির এসেছে শেষ পর্যন্ত হচ্ছে যে আল্লাহ রব আলমিন এই যে পৃথিবীর মানুষকে দেখলেন নবী করিম সাল্লিস্লামকে দুনিয়াতে পাঠানোর আগে এই অন্ধকারে মানুষ হাবুডুবু খাচ্ছে কি জাহিলিয়ত যেটা আয়ামি জাহিলিয়ত বলা হয় নিজের কন্যা সন্তানকে নিজের হাতে হত্যা করছে যে মেয়ে হলে একটা মানিজ্য থাকে না এই পর্যায়ে সেখান থেকে তাদের সুন্দর দিন দিয়েছেন যে দিনের মধ্যে নবী করিম দিন এমন তার সুস্পষ্ট উজ্জ্বল শুভ্র সাদা কোনো অন্ধকার কিছু না সব আলোকিত এমন দলিল প্রমাণ রেখে যাচ্ছে শরীরে নাহা রেহা শরিয়তের রাতগুলো দিনের মতো উজ্জ্বল তাহলে দিন কেমন উজ্জ্বল তার মানে শরীয়তে সমস্ত হলকুম হক সুস্পষ্ট ইলে এই শরীয়তের সুন্দর নিয়ম কানুন আহকামগুলো থেকে যারা বিভিন্ন রকমের বিতর্ক সৃষ্টি করে এই অপিনিয়ন সেই অপিনিয়ন তালাশ করে যারা চলে যায় লা তারা কি হয়ে যায় বরবাদ হয়ে যায় তারা হালাক হয়ে যাবে যারা এই শরীয়তের সুন্দর হুকুম হকাম থেকে দূরে সরে যায় অন্য কোন তত্ত্ব আবিষ্কার করে বসে থাকে তারা সবাই হালাক হয়ে যাবে আল্লাহ তালা আহলে কিতাবকে অনেক নসিহত করলেন এগুলোর মধ্যে আমাদের জন্য কোন নসিহাত পাওয়া গেল কিনা খালি নসিহত শুধু হালে কিতাবের জন্য আমাদের জন্য বেশি তাদের তা প্রসঙ্গ ক্রমে এসেছে আসলে তারা যে এটা নেবে না গ্রহণ করবে না আসবে না শুনবে না মানবে না সেটা তো আল্লাহ তালা জানেন আমাদের অবস্থা যেন তাদের মতো না হয় আমরা এই শরীয়তকে কিতাবকে সেই রকম মজবুত করে ধরি সে বিষয়েই আল্লাহ তালা এত বিস্তারিত তাদেরকে নিয়ে বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের শরীয়তকে মজবুত করে ধরে রাখার তো দান করুন